আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সারাত আদায়ী করো এবং কুরবানি করো নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ